ইহামদুলিল্লা আল্লাহ রসুলিল্লাহ কেউ কি মুআত্তা মালিক বর্ণিত আল্লাহ রসুলের এই সোহেহাদিতে উল্লেখিতদের অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার ভয় করে না রসুল্লাহ সালু আলহিহু আসাল্লাম বলেছেন প্রত্যেক শিশুই ফিতরত্বের উপর জন্মগ্রহণ করে আর ওদের পিতা মাতারাই ওদেরকে ইহুদি খ্রিস্টান বানায় একটু ভেবে দেখুন রসুল্লাহ সল্ল আলিহিহিমা বলেছেন প্রত্যেক শিশুই ফিতরাতের উপর জন্মগ্রহণ করে আর তার বাবা মা তাকে অন্য সব দিনের পথে ঠেলে দেয় আপনারা কি ভাবছেন যে হাদিসে কেবল আপনার অমুক কাফির প্রতিবেশীর ব্যাপারে বলা হচ্ছে যে নিজের ছেলেকে চার্চ বা সিনেগে নিয়ে যাচ্ছে এই হাদিসের বক্তব্য অতটুকুতেই সীমাবদ্ধ নয় যখন আপনি জানবেন বা অন্তত ধারণা করতে পারবেন যে আপনার উত্তর সুরীরা অর্থাৎ আপনার সন্তানেরা আপনার নাতি নাতনীরা বা তাদের সন্তানেরা অন্য ধর্মে দীক্ষিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তখন এই হাদিস আপনার ক্ষেত্রেও প্রযোজ্য এই হাদিসে বলা হয়েছে ওদের পিতামাতারাই ওদেরকে ইহুদি খ্রিস্টান বানায় আর এজন্যই আমাদের কঠোর জবাবদিহিতার সম্মুখীন হতে হবে কিন্তু কেন উত্তর পাওয়া যাচ্ছে রসুল্লাহ সাল্লাসাল্লামের আরেকটি হাদিসে যা একাধারে সাহেব বুখারি মুসলিম আবুদাউদ তিরমিজি এবং আহমেদে এসেছে রসুল্লা সাল্লু আলহি ওসাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেকেই হলে রাখাল এবং প্রত্যেকেই নিজ নিজ পালের ব্যাপারে দায়িত্বশীল একজন পুরুষ তার পরিবারের রাখাল আর এই ব্যাপারে সে দায়িত্বশীল একজন নারী তার স্বামীর বাড়ির রাখাল এবং এই জন্য সে দায়িত্বশীল একজন পুরুষ সে নিজ পরিবারের রাখাল অর্থাৎ এই পালের ব্যাপারে সে দায়িত্বশীল আপনাকে এই ব্যাপারে প্রশ্নের সম্মুখীন হতে হবে আপনার পরিবারের প্রত্যেকটি সদস্যের ব্যাপারে আপনি জিজ্ঞাসিত হবেন সেহাই বুখারি এবং মুসলিমের অন্য আরেকটি হাদিসে আরও এসেছে রসুলুল্লাহ সাল্লাসাল্লাম বলেন বান্দাদের মধ্যে এমন কেউ নেই যাকে কোনো একটি বিষয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তার মৃত্যু এমন অবস্থায় হয়েছে যে সে অধীনস্থদের প্রতি দায়িত্বের ক্ষেত্রে ধোকা দিয়েছিল আর এর ফলে জান্না তার জন্য হারাম হয়ে যায়নি যদি আপনি জানেন যে আপনার সন্তানদের জন্য এমন দুর্ভোগ আসতে পারে আপনার সন্তানরা দিনের মৌলিক বিষয়ে অটল নাও থাকতে পারে তাহলে আপনি তাদেরকে ধোকা দিলেন আর এজন্য আপনাকে পস্তাতে হবেই হবে আম্বি আলহিস্লাসাল্লামগণ নিজের ব্যাপারে শির্কের ভয় করতেন আর আজকে এটা কিনা সবচেয়ে হালকা বিষয় হয়ে গেল তারা কিন্তু এমন পরিবেশে ছিলেন না যেখানে মুসলিমদেরকে দিনত্যাগ করানোর জন্য মিলিয়ন বা বিলিয়ন ডলার খরচ করা হতো তারপরেও তারা সবসময় অজানা এক আতঙ্কের মধ্যে বসবাস করতেন কাফির মুশরিকরা আজ আমাদের পেয়ে বসেছে আমরা তাদের মাঝে বসবাস করছি ওদের স্কুল শিক্ষা ব্যবস্থা, মিডিয়া জীবন ব্যবস্থা সব কিছুই আমাদের উপর জেকে বসেছে মরার উপর খরার ঘা হিসেবে প্রতিনিয়ত ওরা কুটিল ষড়যন্ত্র করে চলছে আমাদের ইমান কেড়ে নেওয়ার জন্য মিলিয়ন মিলিয়ন ডলার ঢালছে পানির মতো টাকা খরচ করছে মিডিয়া ক্যাম্পেইন করছে উম্মার মধ্যে দালাল নিয়োগ ছাড়াও ছলে বলে কৌশলে আমাদেরকে দিন থেকে বের করে নিচ্ছে অথচ আপনি যদি এখানকার কোনো বাবা মাকে জিজ্ঞাসা করেন যে সন্তানদের ব্যাপারে কোন বিষয়টা নিয়ে তাদের দুশ্চিন্তা সবচেয়ে কম সেটা হবে শির্ক বা কুফরে পতিত হওয়ার আশঙ্কা এর কারণ কি বলে মনে হয় আপনার ওই সন্তানদের কথা পরে আসুক তাদের বাবা মায়েরাই আসলে ইলাহা ইল্লাহ এর অর্থ বোঝে নেই লা ই ইহা ঘর সাজানোর কোনো ব্যানার নয় লা ইহাই লহ কোনো গহনা বা জমির দলিল নয় যে আপনি আপনার সন্তানদের হাতে তা তুলে দেবেন আর তারা তা প্রজন্ম থেকে প্রজন্ম জুড়ে পরম যত্নে আগলে রাখবে লা ইহাই লহ খুব গভীর খুব ওজনদার এটিকে বুকে ধারণ করার জন্য অবশ্যই আগে এর অর্থ বুঝতে হবে আত্মস্থ করতে হবে যে কোনো সময় এটি হারিয়ে যেতে পারে অসতর্ক একদমই হওয়া যাবে না লা ইলাহা ইহ এখনকার বহু সংখ্যকের কাছ থেকেই হারিয়ে গিয়েছে ঘুরে ফিরেই আমি একজন প্রফেসরের কথা আলোচনা করি খুবই নাম ডাকওয়ালা সর্বজন শ্রদ্ধেও একজন প্রফেসর তার বর্তমান অবস্থার কথা জানি না তবে একসময় তিনি প্রচুর ঘোরাঘুরি করতেন আর আমেরিকার মসজিদগুলোর ইতিহাস নিয়ে আলোচনা করতেন যেমন ধরুন আঠারো শতকে আমেরিকার মসজিদগুলোর কেমন অবস্থা ছিল তিনি সাধারণত কিছু নির্দিষ্ট তথ্য উপাত্ত স্লাইড আকারে প্রেজেন্টেশন দিতেন তিনি দেখাতেন মসজিদগুলোর আশেপাশে মুসলিম কমিউনিটিগুলোর কেমন অবস্থা ছিল তারা কোথ থেকে এসেছিল আফ্রিকার কমিউনিটি মরক্কর কমিউনিটি বা আরব কমিউনিটি এরপরেই হঠাৎ মসজিদগুলো উধাও হয়ে গেল মুসলিম কমিউনিটিগুলো কি যেন হয়ে গেল তো আমি একদিন তাকে দাওয়াত করলাম লেকচার শেষে তার সাথে রাতের খাবার খেতে বসে কথা বলছিলাম আমরা কথায় কথায় জিজ্ঞাসা করলাম সেখানকার মুসলিমদের কি হলো বুঝলাম যে মসজিদগুলো হয়তো সময়ের ব্যবধানে ভেঙে যেতে পারে পুড়ে যেতে পারে বা অন্য কিছু একটা হতেই পারে কিন্তু সেখানকার কমিউনিটিগুলো কোথায় গেল আমার প্রশ্ন শুনে প্রফেসর সাহেব কিছুক্ষণ ঝিম ধরে থাকলেন তারপর মুখ খুললেন খুব ভালো প্রশ্ন করেছেন খুবই ভালো একটি প্রশ্ন করেছেন তবে এর উত্তর খুবই সরল সোজা সেই মুসলিম কমিউনিটিগুলো কাফিরদের সাথে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে তাদের সুনির্দিষ্ট কোনো পরিচয় কোনো আইডেন্টিটি ছিল না ফলে যা হওয়ার তাই হয়েছে হয়তো তারা এখনও সেখানে বা তার আশেপাশের এলাকাগুলোতে রয়েছে কিন্তু তাদেরকে কাফির মুশ্রিকদের থেকে আলাদা করা সম্ভব নয় সময়ের সাথে সাথে লা লাহ্লাহ তাদের কাছ থেকে হারিয়ে গিয়েছে আমি এমন বহু উদাহরণ জানি কোনো মসজিদ হয়তো বিংশ শতাব্দীর প্রথম দিকেই গড়ে উঠেছিল কিন্তু সেগুলোর প্রতিষ্ঠাতাদের সন্তানদের মধ্যে খুব অল্প কজনই অবশিষ্ট রয়েছে যারা এখনও লা ইলাহ ইহ বলে শ্রেফ নিরাপদ সীমায় থাকার জন্য খুব অল্প কজন বলছি কিন্তু যতদূর জানি প্রায় কেউই এখন লা লাহ ইহ মুহাম্মাদুর রসুল উল্লাহতে রাখে না যে লা ইলাহ ইহ তাদের গলায় ঝুলতো। সেটা এখন ক্রুশ হয়ে গিয়েছে তাদের মেয়েরা মুসলিম বাদ দিয়ে অন্যদের বিয়ে করছে আর তাদের ছেলেরাও অন্যদের খুঁজে নিয়েছে এটা হলো চার জেনারেশন পরেরই ঘটনা আর এমনটাই হয় সাধারণত এরা হলো সেইসব হতভাগা যারা সবচেয়ে দামি সম্পদ লা ইলাহ কে হারিয়ে ফেলেছে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো লা ইহ্লহ মুখে উচ্চারণ করা সহজ কিন্তু সেটি বাস্তব জীবনে প্রয়োগ করা অনেক কষ্টের तई शत्रा प्लान कर मुस्लिमरा लाइला इला ला ला ला ला ला केवल मुखे मुखे ही बलुक क्यों तरा जान से निजे जीवने प्रयोग करते ने इसलम शिखते दाओ कंतु प्रकृत इसलम नए विकृत मडारेट इसलम तफेथ दाओ तक सेक्यूलारिजम दाओ त ईतिह्य प्रथा विजा संस्कृति नारी पुरुष अबाध मिलामेशा भ्रांत पथे जीवन परिचालना आईडल मानव रचित आईन উৎসব এগুলি দাও কেবল লা ইহ্লাহ থেকে বাইরে নিয়ে যাও সে মুখে লা ইহ্লহ বলছে বলুক যত খুশি কিন্তু কখনো যেন সেটার উপরে সে আমল করতে না পারে লা ইলাহ কে কেন্দ্র করে জীবন পরিচালিত করতে না পারে আর এই কারণে রসুল্লাহ সাল্লাসাল্লাম এই উম্মার জন্য ভিন্ন এক পরিচয় আনতে চাইতেন তিনি চাইতেন এই উম্মার এক ভিন্ন পরিচিতি থাকুক স্বতন্ত্র এক উম্মাহ হোক মুসলিমরা কাফির মুশ্রিকদের থেকে ভিন্ন হবে মুসলিমদের আলাদা পরিচয়ের এই ব্যাপারটি হত্যা রক্তপাত বা নিঃশংসতার সাথে সম্পর্কিত নয় কিন্তু তবুও মুসলিমদের স্বকীয়তা স্বতন্ত্র পরিচয়ের বিরুদ্ধে উম্মার ওই সব মডার্ন ইসরা কোমর বেঁধে নেমেছে কাফিররাই এদেরকে ফোকাসে রাখে মডার্ন ইসরা এই সিম্পল এবং মৌলিক বিষয়টি নিয়ে এত হাউকাউ কেন করে এটার সাথে তো কিতালের কোনো সম্পর্ক নেই আমরা কেবল আমাদের একটা স্বতন্ত্র পরিচয় চাই ব্যাস এটা তো স্বয়ং রসুল্লাহি করতে চেয়েছিলেন এ ব্যাপারে সেহী হাদিস থেকে বেশ কিছু উদাহরণ দেয়া যেতে পারে প্রথম উদাহরণ আমরা আশুরায় দুটি রোজা কেন রাখি সেহী মুসলিমের বর্ণনা অনুযায়ী রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বলেন আমি যদি আগামী বছর নাগাত বেঁচে থাকি তাহলে আমি আশুরার দুটি রোজা রাখবো তিনি পরবর্তী বছর পর্যন্ত বেঁচে ছিলেন না কথা হল দশি মাহরম তো আশুরা বুঝলাম কিন্তু তিনি নয় তারিখও কেন রোজা রাখতে চাইলেন উত্তর হলো যেন আহলে কিতাবদের থেকে ভিন্ন হওয়া যায় কারণ এই আহলে কিতাবরা অর্থাৎ ইয়াহউদিরা আশুরার জন্য একটি রোজা রাখত মহানবী সোমল্লাহ আলী ওসাল্লাম চেয়েছেন তার উম্মাহ যেন দুটি রোজা রাখে তাহলে ইয়াহউদীদের থেকে স্বতন্ত্র হওয়া গেল আলাদা একটি পরিচয় পাওয়া গেল আমরা আসরের পর আর কোনো সালাদ আদায় করি না এটা আমার ক্রূহ সাহে মুসলিমের হাদিফ কিন্তু কেন এমন করি উত্তর হলো অন্য দিন থেকে ভিন্ন হওয়ার জন্য আদানের ব্যাপারটি ধরুন মুসলিমদেরকে নামাজের জন্য কিভাবে আহ্বান করা হবে এই সমস্যা সমাধান হিসেবে রসুল উল্লাহকে সিঙ্গা বা ঘণ্টা বাজানোর পরামর্শ দেওয়া হয়েছিল কিন্তু তিনি দুই পদ্ধতিকেই প্রত্যাখ্যান করলেন কারণ তা অন্য সব ধর্মের অনুকরণ হয়ে যায় আর প্রচলন করলেন অল্লাহ আকবর অল্লাহু আকবর এই আদান আলবানী কর্তৃক তাহীকৃত সুনানে আবু আউদে বিস্তারিত আলোচনা আছে ব্যাপারে সেহেবুখরের একটি হাদিফে রসুল্লাহ সাল্ল আলহিহসাল্লাম বলছেন চুলে রং লাগাও যাতে তোমরা অন্য ধর্মের থেকে পৃথক হাও সেহেব মুসলিমে এসেছে রসুল্লাহ সাল্লু আলিহাসাল্লাম বলছেন অন্য ধর্ম থেকে ভিন্ন হও দাড়ি ছেড়ে দাও সুনানে আবুদা আউদে আলবানী কর্তৃক হাকীকৃত আরেকটি হাদিস থেকে আমরা জানতে পারছি রসুল্ল সাল আলহিম আসসাল্লাম আমাদের বলছেন তোমরা জুতো পড়েই সালাত আদায় করো যাতে তোমরা আহলে কিতাবদের থেকে আলাদা হতে পারো বোঝা গিয়েছে রসুল্লাহ সাল্লু আলহিম আসসালাম অন্য ধর্মাবলম্বীদের চাইতে আলাদা হওয়ার জন্য কি পরিমাণ জোর দিতেন এবারে বরং কোরআন থেকে এ ব্যাপারে দলিল দেওয়া যাক আল্লাহ সুবহান একশো চুয়াল্লিশ নম্বর আয়াতে বলছেন নিশ্চয়ই আমি আপনাকে বারবার আকাশের দিকে তাকাতে দেখি হেনবি আল্লাহ বলছেন আমি আপনাকে দেখছি তিনি আকাশের দিকে তাকিয়ে থাকছেন কি তার কষ্ট কেন তিনি বারবার দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতেন আল্লাহ রসুলের কষ্ট হচ্ছিল কারণ নামাজের সময় অন্য ধর্মের কিবলার দিকে মুখ করে নামাজ আদায় করতে হতো তখন এই ব্যাপারে অন্য ধর্মের অনুসরণ করতে হতো তিনি সল্লাসাল্লাম চাইছিলেন কিবলাহ পরিবর্তন হোক কী বা এমন হতো যদি তিনি এ কিবলা অনুসরণ করতেন এটা কতটুকুই বা গুরুত্বপূর্ণ ব্যাপার আপনিও জুতাসহ সালাদ পড়ছেন জুতা জুতাসহ উপাসনা করছে বা আপনিও জুতা ছাড়া সোলাত আদায় করছেন আর তারাও জুতা ছাড়া উপাসনা করছে এগুলো কি খুব গুরুত্বপূর্ণ কোনো ব্যাপার যদি আমরাও মাথা কামিয়ে ফেলি আর ওরাও মাথা কামিয়ে ফেলে তাদের বয়স্কদের চুলও সাদা হয়ে যায় আর আমরাও চুল সাদা হয়ে যাওয়ার পর মেহেদি না লাগাই তাহলে কি হবে এগুলো খুবই ছোটোখাটো বিষয় কিন্তু এ ব্যাপারগুলোতেও রসুলুল্লাহ সাল্লু আলি আসাল্লাম কাফির মুশরিকদের চেয়ে আলাদা হতে বলছেন মুশ্রিকদের স্বকীয়তা বজায় রাখার জন্য তিনি বলছেন তিনি কেবল একটি স্বতন্ত্র পরিচয় চাইছেন সল্ল্লাহু আলহিউসাল্লাম রসুল্লাহ সাল্লু আলিউসাল্লাম জানতেন যে এই বিষয়ের গুরুত্ব আসলে কতটা আমাদের নিজস্ব পরিচয় আমাদেরকে ভিন্ন এবং স্বাধীন হতে হবে আমাদের ছেলে মেয়ে নাতি নাতনীরাও যেন এই পরিচয় নিয়ে বেড়ে ওঠে আসলে ব্যাপারটা কি জানেন ব্যাপারটা হলো আমরা হলো মুসলিম আর ওরা কাফির। ওরা মুসলিম না ব্যাস এতটুকুই এই পরিচয়ের সাথে হানাহানি খুনের কোনো সম্পর্ক নেই এটা হল একান্তই আমার নিজস্ব পরিচয় আমার আত্মপরিচয় লাকুম দিন উকুম ওয়ালিয়া দিন তোমাদের দিন তোমাদের জন্য আর আমার দিন আমার জন্য সুরা কাফিরুন ছয় হে কাফির মুশরিকরা। তোমাদের দিন তোমাদের কাছে আর আমাদের দিন আমাদের কাছে আমাদেরকে স্বতন্ত্র পরিচয় বজায় রাখতে দাও আকিদার এই মৌলিক বিষয় নিয়ে আমাদের ব্যাপক কাজ করতে হবে যেগুলো তো একসময় ইজমা পর্যন্ত ছিল অথচ আজকের যুগে সেগুলো অস্পষ্ট করে দেয়া হয়েছে সর্বশক্তিমান অল্লাহ আসমানসুমূহের উপর থেকে আমাদের জানিয়ে দিচ্ছেন হুয়েল লেভি হলুম ফমিন কুম ক্যা ফিরুন ওয়ামিন কুমিন তিনি তোমাদের সৃষ্টি করেছেন অতপর তোমাদের মধ্যে কেউ হয়েছে কাফির আর কেউ মুমিন তোমরা যা করো আল্লাহ তা দেখেন সুরাত বুন দুই আল্লাহ জওয়াজাল বলছেন তিনি আমাদের সৃষ্টি করেছেন তারপর মানুষ দুটি শ্রেণিতে বিভক্ত হয়ে পড়েছে কাফির এবং মুমিন স্বয়ং আল্লাহ সুবহান আয়লা মানুষকে দুটি শ্রেণিতে ভাগ করেছেন আর সুবহান আল্লাহ আজকে কি অবস্থা আল্লাহ আমাদের ক্ষমা করুন আমাদের কত বড় স্পর্ধা আজকে আমরা তৃতীয় আরেকটি শ্রেণী খুঁজে পাচ্ছি আল্লাহ বলছেন ফমিন কুম ক্যা মিনকুম ওয়ামিন কেউ কাফির এবং কেউ মুকমিন আর মডার্ন মডার্নেটরা তোমরা এসে বলছ সেখানে তৃতীয় আরেকটা শ্রেণী রয়েছে আল ওয়ালাউলবার মানে আল্লাহর জন্য ভালোবাসা আর আল্লাহর জন্য শত্রুতা এর কনসেপ্টে তারা এই তৃতীয় শ্রেণী ঢুকিয়ে দিচ্ছে আমরা যে ক্লাসিক্যাল ওয়ালা এবং বারার সংজ্ঞা জেনেছি তা আর ওই রূপে নেই ওয়ালা বারা এবং আমি যে ব্যাপারগুলো উল্লেখ করলাম তার সমস্তটাই স্রেফ আমাদের পরিচয় আলাদা এবং স্বতন্ত্র করার জন্য এর বেশিও না কমও না আমার প্রশ্নটা হলো কেন এই বিষয়টার বিরুদ্ধে কাফির মুশরিক এবং তাদের দোসররা আজ আদাজল খেয়ে নেমেছে কেন তারা আমাদের আত্মপরিচয়ের বিষয়টি যুদ্ধের লক্ষ্য বানিয়ে ফেলেছে আমরা আমাদের বংশধর্ধের জানাতে এবং শেখাতে চাই লা ই ইহতে বিশ্বাস এবং তার সঠিক অর্থ আমরা শেখাতে চাই লা ইহ ইল্লাহর দাবি এবং এর উপর আমলের পদ্ধতি তা না হলে তাদের মধ্যে অন্য সব বিশ্বাস একীভূত হতে শুরু করবে এবং তাহলে তারা লা ইল্লাল্লাহকে পরিত্যাগ করবে ভুলে যাবে এ কারণেই আমাদের এক স্বতন্ত্র পরিচয় দরকার আর রসুল্লাহি আমাদেরকে এটা শিখিয়ে গিয়েছেন এটা কি অনেক বেশি চাওয়া এটা কি সত্যি অনেক বেশি চেয়ে ফেলা আমাদের সন্তানেরা লা লাহ কে হারিয়ে ফেলবে না তারা মুসলিম থাকবে এই চাওয়াটা কি দোষের অন্যায়ের বিষয়টি আরেকটু স্পষ্ট করে দেয়া যাক দয়া করে আমাকে ভুল বুঝবেন না মুসলিমদের স্বতন্ত্র পরিচয় মানে এই নয় যে আপনি দাওয়ার স্বার্থে একজন অমুসলিমকে কোনো কোনো ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করতে পারবেন না স্বাততন্ত্রের মানে এই নয় যে আপনি অমুসলিমদের সাথে নম্র ভদ্র হয়ে কথা বলতে পারবেন না বা দাওয়া দিতে পারবেন না এর মানে এই নয় যে নিজের স্বাততন্ত্রের জন্য এখন থেকে আপনি আপনার অমুসলিম কোনো প্রতিবেশীর সাথে রোজ রোজ বাগড়া করবেন বা তার দরজার সামনে ময়লা আবর্জনা ফেলে আসবেন বোঝাতে পেরেছি মডার্নিসরা যারা কিনা কুফরের পুরোধা তারা কেন ওই বিষয়টার বিরুদ্ধে এতটা লড়াই করছে আপনারা কি জানেন এর আসল উদ্দেশ্য কি। এর উদ্দেশ্য হল মুসলিমদেরকে ইলাহা ইহ থেকে বিচ্ছিন্ন করে ফেলা আর এই পয়েন্টটা বোঝানোই আমাদের উদ্দেশ্য যখন কুফফাররা মুসলিমদেরকে ইসলামের ব্যানার থেকে বের করতে পারল না তখন তারা ওই সব দাঁড় করিয়ে দিল এই মুসলিম নামধারীরা কুফফারদের পক্ষ নিয়ে ইসলামের মৌলিক বিষয়গুলো বদলে দেওয়ার জন্য সংগ্রাম করছে আর অবশ্যই হ্যাঁ বিভিন্ন এজেন্ডার সহায়তায় ওরা এখানে প্রচুর ফান্ডিংও করে দিল যাতে তারা মুসলিমদের হৃদয় থেকে প্রকৃত ইসলামকে বের করে ফেলতে পারে যাতে মুসলিমদেরকে ফাঁকা খোলো সে পরিণত করে ফেলা যায় আর ফলস্বরূপ সময়ের সাথে সাথে কয়েক প্রজন্ম মুসলিমদের মুখে যে লাহ লহ রয়েছে সেটুকুও আর অবশিষ্ট না থাকে এমনকি আবু জাহিল এবং তার সঙ্গীরা তথা যে সমস্ত কাফিরা রসুল্লাহ সাল্লাসাল্লামের বিরুদ্ধে সবচেয়ে বেশি ঘৃণা আর শত্রুতা লালন করতো তারাও লাহ ইল্লাহার আসল অর্থ আজকের যুগের বেশিরভাগ মুসলিমদের থেকে ভালোভাবে বুঝেছিল একদিন তাদের সাথে রসুলুল্লাহ সাল্লিমুসলামের আলোচনা চলছিল এটি সেই সময়ের ঘটনা যখন সলাৎ ফরজ ছিল না আর জাকাতো দেওয়া লাগতো না রসুলুল্লাহ সাল আলহিম আসল্লাম বলছিলেন যে আমি তোমাদের কাছ থেকে কেবল একটা সাক্ষ্য চাইছি স্রেফ একটা সাক্ষ্য আবু জাহিল ঘরের ভিতর থেকে দৌড়ে এসে বলল। আমি তোমাকে দশটা সাক্ষ্য দিয়ে দিচ্ছি তবুও আমাদের কাছ থেকে বিদায় হও তখন রাসুলুল্লাহ সাল্লী সাল্লাম বললেন তাহলে সাক্ষ্য দাও লা লাহ ইহা হ্যা অর্থাৎ এইটা কক্ষণ না আবু জাহিল কেন এটা বলেছিল কারণ আবু জাহিল বুঝতে পেরেছিল লা ইহা ইহ আসলে কী লাহ ইহ হলো একটি পরিচয় একটি বিশ্বাস এটি সেফ মুখের বলি না এটি এমন এক সাক্ষ্য যার সাথে আমল জড়িত লাল ইলাহ ইল্লাহর সাক্ষ্য দিলেন তো আপনাকে এর উপর দৃঢ় থাকতে হবে আপনারা যদি চান যে আপনাদের সন্তানরা দিনদার হিসেবে গড়ে উঠুক তবে তাদেরকে লা ইহ্লাহর আসল অর্থ বুঝাতে হবে নিজেদের মধ্যে লাল ইলাহ্লাহকে ধারণ করতে হবে এবং তাদেরকে সত্যিকার মুসলিম হিসেবে সতন্ত্র এবং ভিন্ন পরিচয় নিয়ে গড়ে উঠতে হবে আরবি ভাষার দিকে খেয়াল করুন মধ্যপ্রাচ্যের আরবদের কথা আমি বলছি না যেহেতু আপনারা জানেনি আর আমি পূর্বেও এই বিষয়ে আলাপ করেছি আরব জাতীয়তাবাদ আমাদের সর্বনাশ করে ছেড়েছে এই উম্মার বেশ কয়েকজন বড় বড় আলিম জন্মসূত্রে আরব ছিলেন না আপনি যদি আরবি শেখেন তাহলেই আপনি আরব ইমাম বুহারি রহমাহুল্লাহ এর জীবনী আলোচনার সময় আমি এগুলো উল্লেখ করেছিলাম তিনি আরব বংশোদ্ভূত ছিলেন না তিনি আরবি শিখলেন আর আরবদের চেয়েও উত্তম হয়ে গেলেন যাই হোক अभी एम्पर् आलोचना करा जा पाकिस्तान भारत व्यसब देशे जर मतृषा आर ना बर तर कथा बी जा मध्यप्राच्यर आरब गूम बसबरत तरी ही प्रथम वंशधर दे शतरा कत जन एखी ते कथा द्वित प्रजन्मर कथा बाद दिल तेरे प्रथम वंशधर तर सताना अथवा तरा निजे मध्य ही शतकरा कत आज आर् कथा আরবি ভাষা হলো একটি পরিচয় কোরআনের অনুবাদে ভুল ত্রুটি থাকেই আল্লাহর কথা এবং পাঠকের মাঝখানে একটা দেয়াল থাকে এটা আল্লাহর কিতাবের যে প্রকৃত নির্যাস উদ্দেশ্য তার বিরুদ্ধে যায় একজন মানুষ কুরআনকে কখনোই সেভাবে অনুবাদ করতে পারবে না যেভাবে আল্লাহ সুবাহন হমত আয়লা এটি নাজিল করেছেন আরবি একদমই জানে না এমন একজন কীভাবে সলাৎ আদায়ের সময় মনোযোগ ধরে রাখতে পারে তা আমি কিছুতেই বুঝতে পারি না আর এখন আমরা কিনা প্রজন্মের পর প্রজন্ম জুড়ে এমন সব মুসলিমদের পাচ্ছি যারা পুরো একটা জীবন পার করে দিচ্ছে কিন্তু কোরআনের ভাষা শেখার চিন্তাও করছে না সমস্যা কিন্তু শুধু এটাই নয় যে আমরা কোরআনের ভাষা শেখার লোক পাচ্ছি না বরং আরও জটিল সমস্যা আছে কাফিরদের ভূমিতে এসে অভিভাষণ গড়া মুসলিমদের সন্তানেরা আরবি ভুলে যাচ্ছে যারা এখানে জন্ম নিচ্ছে কাফিরদের ভূমিতে যারা মুসলিমদের একদম প্রথম প্রজন্ম হিসেবে বেড়ে উঠছে তারাই নিজেদের ভাষা ভুলে যাচ্ছে তারাই এখন আর আরবিতে কথা বলছে না তকিউদ্দিন আল হেলিয়া দেখুন সম্ভবত কোরআনের সমস্ত অনুবাদের মধ্যে শ্রেষ্ঠ আর সবচেয়ে জনপ্রিয় অনুবাদ হয়েছে তার হাতেই তিনি তার তাফসিল গ্রন্থের ভূমিকায় কিছু বিষয় লিখেছেন এটা প্রথমে তার করা পবিত্র কোরআনের অনুবাদের ভূমিকার অংশ ছিল আর এখন এটি তার তাফসিরে আনা হয়েছে তিনি বলছেন এটা আফসোসের বিষয় একটু বোঝার চেষ্টা করুন ভাইয়েরা আমার এটি তাকিউদ্দিন হেলায়ালির কথা তিনি বলছেন এটা আফসোসের বিষয় যে অনেকেই কেবল কোরআনের অনুবাদ পরেই খুশি হয়ে যাচ্ছে অর্থাৎ তাদের লজ্জা করা উচিত নিজেদের নিয়ে তাদের লজ্জিত হওয়া উচিত যে তারা কোরআনের ভাষা শিখছে না আপনাদের আসলে এই ভূমিকার পুরোটাই পড়া উচিত আশা করি আপনারা পড়ে নেবেন এরপর তিনি আরও লিখেছেন কোরআনের অনুবাদই যদি কোরআন শিক্ষার মাধ্যম হয়ে যায় যেমনটা আজকের প্রজন্ম করছে তাহলে এটি হবে হাতি অত্যন্ত ন্যাক্কারজনক একটি কাজ এটা হবে এমন খারাপ কাজ যা আল্লাহ ও তার রসুল সাল্লি ওসাল্লামের আদেশের বিরুদ্ধে যায়